প্রিয় দর্শক বৃন্দ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাও হিদ সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি আজকে আমরা তাহিদ এর দ্বিতীয় করছি। আমরা সহকারে এর ভালোভাবে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা এখন তাওহিদ এর একটু গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আরেকটু আলোচনায় আসি তৌহিদ এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে মনে করব যে আসলে একজন বিবেকুকে তাকে নিজেদের ব্যাপারে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার আবাদতের জন্যই আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আর কোনো উদ্দেশ্য নয় প্রিয় বন্ধুরা তাই একজন বিবেকবান মানুষ যদি আল্লাহ সুবাহ ব্যাপারে একটু চিন্তা করে দেখে তাহলে সে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 তাহলে আমাদের জিন ও ইনসানের সৃষ্টির বিষয়টাই বলে দিচ্ছে যে এটাই হলো শুধুমাত্র আল্লাহ সুবাহের জন্যই সৃষ্টি করেছেন এটার হচ্ছে শুধুমাত্র আল্লাহ আল্লাহর জন্য আবাদত করার নামেই হলো তাওহিদ তাহলে এই বিষয়টি আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে তৌহিদের জন্যই তৌহিদ প্রতিষ্ঠার জন্যই তৌহিদ বাস্তবায়নের জন্যই আল্লাহ সুবাহান জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন কিন্তু যখন তারা এ তাহিদের কথা ভুলে যায় তারা ইবলিসের খপ্পরে পরে প্ররোচনায় পরে এ তৌহিদ বিমুখ হয়ে যায় তারা সেরকি লিপ্ত হয়ে যায় আল্লাহ সুহানা হত তাদেরকে যুগে যুগে সময়ে সময়। তাদেরকে সঠিক পথে তাহিদের দিশা দেওয়ার জন্য প্রেরণ করেছেন অসংখ্য নবী এবং রাসুলদেরকে যেই নবী এবং রাসুলদেরকে প্রেরণের একটি হল তারা মানুষকে দিকে আল্লাহ দেখাবেন আল্লাহর দিকে আল্লাহ এবং আল্লাহর সাথে শের করা আল্লাহর সাথে অংশী স্থাপন করা থেকে মানুষকে তারা বাধা দিবেন আল্লাহ রব্লা আলামিন যেমন কারিমে অনেক জায়গায় তুলে ধরেছেন সৌরাতের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলামিন বলছেন কেন দুটি ছিল দুটি একটি হল আনি আবুদুল্লাহ রাসুলগন তাদের কাউমকে তাদের জাতিকেই তাদের অনুসারীদেরকে দাওয়াত দিচ্ছেন যে আনি আবুদুল্লাহ सबकित भूले जाओ सबकिबादत ऐड़े दाओ े दिए शुद्ध एकमत्र अल्लाह सुबहाना हुआ तुम्हारा अबादत करो तुम्हें रसुल প্রতিটি রাসুলকে প্রেরণের একটি হলেন তাওহিদের উপর প্রতিষ্ঠিত হওয়া সাথে সাথেই রাসুলদের দ্বিতীয় যেটি কর্মসূচি ছিল সেটি হলো তারা তাদের কৌমকে তাদের জাতিকে তাদের অনুসারীদেরকে এই সতর্কবাণী করতেন যে তোমরা একমাত্র আল্লাহর আবাদত করো সাথে সাথে আল্লাহ আল্লাহ সুহানা আল্লাহকে বাদ দিয়ে যারই কাছে ধর্ণা দেওয়া হয় যারই আবাদত করা হয় যারই কাছে নত হয় যারই আনুগত্য করা হয় সেটি হলো তাগুত আল্লাহ রাবুল আলমিনকে বাদ দিয়ে যদি অন্যের এবাদত করা হয় এটার নামে হলো তাগুত আসলে তাই আমরা জানতে পারছি যে তাগুতের অপর একটি সংক্ষিপ্ত পরিচয় তাহলে শের অতএব আল্লাহ সুবাহ মানুষকে সৃষ্টি করার পর मानुष के सठी पथेचाल कर प्रेरण कर दिखाई सुबह दिखेम नए मकलुक आबादत नए गाचपाला पहाड़ पर्वत चंद्र सूर्यर आबादत नए निर्देशना देंद्र शुद्ध एकम्रल्लात करो द्वित বা এই এ বিষয় যেটি এ কে নষ্ট করে দিতে পারে সে বিষয়টি হল শের এ তাহিদের বিপরীতমূলক যে বিষয় সে বিষয়টি হলো শেখ তাই প্রতিটি রাসুলের দ্বিতীয় কর্মসূচি যেটি ছিল সেটি হল ওয়াস্তানিবুদ্ তাগুদ তোমরা তাগুদ থেকে তোমরা শের থেকে मध्य ध्वस हो जाहूर्त मध्य नष्ट हो जा प्रिय बंधुर अल्लाह रबुल आलमी कथा अनुजाई जो अल्लाह सुबहाना हुआ রাসুল নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন একমাত্র তাহিদকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে তাওহিদের দিকে আল্লাহর একত্রবাদের দিকে পদ দেখানোর জন্য মানুষকে তাওহিদ বিরোধী তাউহিদ পরিপন্থী কর্ম সেই সের জঘন্যতম পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ সেই অপরাধ ঠিক থেকে মানুষকে দূরে রাখার জন্য এটাই ছিল আল্লাহ ও আল্লাহের উদ্দেশ্য আমরা বুঝতে পারছি, গুরুত্ব রয়েছে তাওহীদের প্রয়োজনীয়তা তাহিদের তাৎপর্য কতটুকু রয়েছে যেই তাউহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ মানুষকে জিন ইনসানকে সৃষ্টি করেছেন এ তাহিদ প্রতিষ্ঠিত তাওহিদ স্পষ্ট করে দেওয়ার জন্যেই তাউহিদের পথে মানুষকে নিয়ে আসার জন্যই প্রেরণ করেছেন আল্লাহ আপনারা ধৈর্যের সাথে অবস্থান গ্রহণ করবেন ধৈর্যের সাথে আমাদের সাথে থাকবেন সংক্ষিপ্ত বিরতির পরে আবারও আমরা এই মূল্যবান গুরুত্বপূর্ণ দর্শনী ফিরে আসছি ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকের আন্তরিক মুবারক একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয়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 প্রিয় দর্শক বৃন্দু আশা করি আপনার সকলেই অপেক্ষায় রয়েছেন আজকের এই দ্বিতীয় দর্শের বাকি অংশে শোনার জন্য আমরা তা হল এই ইনসান সৃষ্টির একটি উদ্দেশ্য সেটি হলো এ তাওহীদ প্রতিষ্ঠা করা একটি উদ্দেশ্য সেটি হলো এ তাওহীদ বাস্তবায়ন করা ঠিক দ্বিতীয় আমরা বিষয় শুনেছি তাহল আল্লাহ সব তালা যত নবী এবং রাসুলগনকে প্রেরণ করেছেন তারা সকলেই মানুষকে এ থেকে মানুষকে তারা বাধা দিয়েছেন শের থেকে মানুষকে তারা বিরত থাকার জন্যই আহ্বান জানিয়েছেন কারণ শেরকে লিপ্ত হলে মানুষের তাওহিদ আর বাকি থাকে না তাউহিদ নষ্ট হয়ে যায় তাওহিদ বাছিল হয়ে যায় তাওহিদ শেষ হয়ে যায় এটা হলো আল্লাহ রবীলিনের ছত্রিশ নাম্বার আয়াতে সামগ্রিক সকল রাসুলদের কর্মসূচির কথা উল্লেখ করলেন আমরা যদি আর একটু ব্যাপকভাবে রাসুলদের কথা স্মরণ করি আল্লাহ রবীলিন বিভিন্ন সুরায় তুলে ধরেছেন সেই হউদ আলাইহিসালের কথা নৌ আলাইসালামের কথা সো আলহ আলিহিসু আসসালামের কথা সোয়াইব আলাইহিসালু আসসালামের কথা তারা কিভাবে তাদের জাতিকে তাদের কাউমকে তারা দাওয়াত দিতেন কোন পথের দিকে দাওয়াত দিতেন আল্লাহ করো অন্য কারো আবাদত নয় প্রতিমার আবাদত নয় গাছের আবাদত নয় মানুষের আবাদত নয় হেবাদত করো আবুদুল্লাহরুহ কারণ আল্লাহ সুবাহ ব্যতীত তোমাদের জন্য আর কোন ইলাহ নেই কোনো মারবুদ নেই ঠিক একই ভাবে আমরা যদি আরো স্মরণ করি তিনি বলছেন আল্লাহ আবাদত করো তার কাছে সেজদা দাও তার কাছে প্রার্থনা করো তার কাছে ধরনা দাও তার কাছে আবেদন নিবেদন করো কারণ তিনি বেদিত তোমাদের কোন আর ইলাহ নেই কোন মুদ নেই প্রিয় বন্ধুরা উদ্দেশ্য তাদেরকে প্রেরণের উদ্দেশ্য এবং তাদের দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটি ছিল সেটি হল মানুষ যেন আল্লাহ ভালোভাবে জানতে পারে তাওহিদ উপলব্ধি করতে পারে এবং তাওহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারে আর তাউিদ বিধ্বংসী সেই শের থেকে তারা যেন বাঁচতে পারে এটি ছিল আল্লাহ সুবাহানাহ তালার প্রতিটি কি প্রেরণের উদ্দেশ্য যদি চিন্তা করি রাসুল সালি হুসাল্লাম সর্বপ্রথম তিনি দাওয়াত শুরু করলেন তিনি বললেন তোমরা বলো লাহা ইহই হলো আল্লাহ সুহানা হুয়াত আলা ছাড়া সত্যিকার আর কোন যাদের উপাসনা করা হয় যাদের আবাদত করা হয় সবগুলিকে বর্জন করে শুধু একমাত্র আল্লাহ সুবাহেই আবাদত করতে হবে তার জন্যই আবাদতকে সম্পাদন করতে হবে অবশ্যই কি হবে সফল কাম হবে আসলে আল্লাহ রসুল সালি সাল্লামের যুগেও যে সমস্ত মুর্শেকরা ছিলেন সেই মুর্শেকদেরকে তাদের বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে সেই মুর্শিকগণ তারা কি করতেন তারাও আল্লাহ দিতেন কিন্তু যখন আবাদতের ক্ষেত্রে দাঁড়াতো সেই আবাদতের বিষয়টি যখন আসত তখন সেখানেই রাসুল সাল আলী হুসাল্লামের সাথে সংঘর্ষ বেঁধে গেল কারণ দেখুন আল্লাহ রব আলমিন অসংখ্য আয়াতে বহু আয়াতে সেই মুশ্রিকদের বিষয়গুলিকে তুলে ধরেছেন আসুল সালি হুসালাম যখন তাদেরকে জিজ্ঞাসা করতেন বলো এই গোটা বিশ্ব গোটা পৃথিবী কার এবং গোটা পৃথিবীর মাঝে যা কিছু রয়েছে সবকিছুর অধিকারী সব কিছুর মালিক কে তারা জবাব দিত সাইয়াকুন আলিল্লাহ গোটা বিশ্ব গোটা পৃথিবী সব কিছু লীল্লাহ সোভানা হুয়া আলার জন্য তারা বলতো যে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে মান রবস্য আছে সপ্ত আসমানের মালিক কে সপ্ত আসমানের রবকে প্রতিপালক কে এবং আউজিম সেই মহান আরশের রবকে মালিক কে তারা জবাব দিত সয়া আলিল বলতো তারা যে সব কিছুর মালিক সবকিছুর রব সব কিছুর সব কিছুর প্রভু একমাত্র আল্লাহ কিন্তু তাদেরকে বলা হতো যেহেতু রব সবকিছুর মালিক আল্লাহ সব আলা তাহলে তোমরা সব অন্যান্যের এবাদত বর্জন করে সব এবাদত একমাত্র তার জন্য সম্পাদন করো তখন এই তারা আর আল্লাহ রসুল সাল্লামের কথা শুনতো না सतर्क कर जवाब दिए बन आलाना तुम्हार ध्वस तुम कि डेके তারাও স্বীকৃতি হলেন সবকিছুর তারা সেখানে আর আল্লাহ সুবাহর জন্য আবাদত শুধু করতো না এবং অন্যান্যদের জন্য আবাদত করত। প্রিয় বন্ধুরা তাই আসুন তৌহেদের যে তিনটি প্রকার আমরা উল্লেখ করেছি প্রথম হলো তৌহেদার রুমা অর্থাৎ আল্লাহ সুবাহ রাব হিসাবে খালেক হিসাবে মালিক হিসাবে একমাত্র মনে করে বিশ্বাস করা মনে করা এটি হলো এক তাউহিদ এ তাহিদ মুশ্রিকদেরও ছিল কিন্তু দ্বিতীয় যেটি বিষয় যে একমাত্র যাবতীয় সকল প্রকার আবাদত সুভাহানুয়াতার জন্যে সম্পাদন করা এই বিষয়টি তাদের মাঝে ছিল না আল্লাহ রসুল হলেন আল্লাহ সুতরাং তোমরা সকলের আবাদত বন্ধ করে দিয়ে একমাত্র আল্লাহ সুবাহর জন্য এবাদত করো শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাথে দ্বন্দ্ব তাই তাহিদের যে মূল বিষয় সেই মূল বিষয়টি হলো তাও সেই আবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ করা প্রতিমার কাছে আল্লাহকে বাদ দিয়ে চন্দ্র সূর্যের কাছে সেজদা নয় সেজদা হবে একমাত্র আল্লাহ সুবাহ যখনই আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যে তোমরা তোমাদের সেজদা একমাত্র আল্লাহ সুবাহর জন্যই সম্পাদন করো অন্য কারোর জন্য নয় সকল নবী রাসুলদের দাওয়াতের মূল বিষয়টি ছিল সেটি হল আল্লাহ সুবাহর পরিপূর্ণ তাউহিদকে প্রতিষ্ঠা করা আল্লাহ সুবাহান তাওহিদ কে বাস্তবায়ন করা এবং তাউহিদ বিধ্বংসী সেই শের থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসা ঠিক একইভাবে সর্বশেষ রাসুল মোহাম্মদ সাল আলী হোসাল্লাম তিনি তার দাওয়াত শুরু করলেন মক্কার যুগে সেই একইভাবে সে হল তাহিদের দাওয়াত যদি কথা করি আমরা যখন তিনি সর্বপ্রথম করলেন সেই ১২ জন যে প্রতিনিধির কাছে তিনি আহ মদিনার প্রতিনিধি তাদেরকে যখন আপনি নাবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম দাওয়াতের নির্দেশনা দিলেন তাদেরকে যে কয়েকটি বিষয়ে তাদের সাথে ওয়াদা তাদের নিয়েছিলেন তাদের বিষয়গুলির মধ্যে সাথে অন্য কাউকে শরিক করতে পারবে না অর্থাৎ তোমরা শিরকে লিপ্ত হতে পারবে না শুধু তৌহিদের উপরেই তোমরা প্রতিষ্ঠিত থাকবে কখনো কোনো দিন তোমরা শিরকে লিপ্ত হতে পারবে না কারণ শিরকে লিপ্ত হলে মানুষের সব তৌহিদ সব কিছুই তার মুহূর্তের মধ্যে বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় ওখান যদি তারা সেরকে লিপ্ত হয় তাহলে তাদের জীবনের সব আমলগুলি মুহূর্তের মধ্যে সেগুলি বাতিল হয়ে যাবে অতএব একজন মিন মুসলিমকে ভালোভাবে জানতে হবে তাওহিদ ভালোভাবে তাওহিদের বিষয়টিকে উপলব্ধি করতে হবে এবং এই তৌহিদের বিষয়টি উপলব্ধি করেই তাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে আসুন রাসুল সাল আলী হোসাল্লামের একটি উদ্দেশ্য ছিল সেটি হলো তাওহিদ প্রতিষ্ঠা করা তাওহিদ বাস্তবায়ন করা মানুষকে তাওহিদ বোঝানো এবং তাওহিদ মানার জন্য তাওহিদ পালনের জন্য সেই দাওয়াত সেই কর্মসূচি ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লামের আমরা যদি লক্ষ্য করি যে স্বয়ং আল্লাহ রসুল সালী হোসাল জীবনের শেষ মুহূর্তে আয় সার আনহা কারণ তার কোলেই আল্লাহ রসুল সাল আলী পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন তিনি সেই শেষ কঠিন মুহূর্তে দিনটি ছিল বারোই রবিউলা দিনটি ছিল সোমবার সকাল দিসে এসেছে এবং বুখারি রহম এই হাদিসটিকে একাধিক সহিবুখারি তিনি এসেছেন আল্লাহ রসুল সালাইসাল্লাম তিনি একবার কি করছেন তার চাদর চেহারার উপর ঢেকে নিচ্ছেন আবার তিনি চাদরকে সরিয়ে নিচ্ছেন আবার তিনি সামনে পানির পাত্র রয়েছে তিনি হাত ডুবাচ্ছেন পানিতে ডুবে তিনি চেহারা মসতেছেন আর বলছেন সত্যিকার কোনুদ নেই ইন্নালিল মৃত্যু যন্ত্রণা খুবই যন্ত্রণা সেই মুহূর্তে সর্বশেষ হুশিয়ারি আল্লাহ রসুল সাল্লাহ উচ্চারণ করলেন বললেন্লাহাদু কবোরা সাজিদ আল্লাহ রাবুল আলমিন সেই ইয়াহুদ এবং নাসারাদেরকে দের ধ্বংস করুন যারা তাদের নবী এবং রাসুলদের কবরগুলিকে গুলিকে শেষদার স্থান হিসেবে নির্ধারণ করে নিয়েছে কারণ এভাবেই তাদের মাঝে শের বিস্তার করেছে আসুন प्रिय बंधरा रसुल सलिमेंदीन एक दिखा पद देखाउद विध्वसि मानुष जो शेर के लिप्त हो जाए शर के लिप्त हो सतर्क कर लें तल्ला ध्वंस करा तर नबी रसुलर कब नष्ट हो, हो जा हराम आलमी وما للظالمين من انصار انهم يشرك بالله जे আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ সুবহানাহু ওয়া فقد حرم الله عليه الجنه الله رب العالمين তার জন্য জান্নাতকে হারাম করে দেন و ما واه النار তার জন্য স্থান নির্ধারণ করে দেন জাহান্নাম وما من انصار আর এই জালিম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইহকাল যেন তার চেয়ে আরো কঠিন চলে গেছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের একশো ছয় নম্বর আয়তে বলছেন যারা আজকে ইমানের দাবি করে অধিকাংশই তারা আল্লাহর প্রতি ইমানদার নয় ইল্লা ও মুশ্রিক ইমান আনা তারা যেন মুর্শ্রিক কারণ আমরা ইমান এক দৃষ্টিকোণ থেকে এনেছি আর এক দৃষ্টিকোণ থেকে আমরা লিপ্ত হয়ে গেছি এর কারণেই একটি আমাদের তাওহিদ সম্পর্কে সঠিক আমাদের সঠিক জানাশোনা নেই তাই আসুন আমাদের কর্তব্য হলো আমরা তাওহিদ জানবো তাওহিদ বুঝবো তাওহিদকে সঠিকভাবে উপলব্ধি করব। উপলব্ধি করে আমরা তাহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব। এবং শের জঘন্যতম পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ जरा धैर्य सुन आल्ला सबाई के उपलब्धि कर सबाई के बोझा और मेहन चलार तौफिक दान कर